নিপ্রভ করা যখন নক্ষত্র রাজি খুশিয়া পড়িবে যখন চলমান করা হইবে जख पू गर्भावे जख बन्न पशु एकत्रुद्र जन स्फी देहे जख आत्ता पुनः संजोजित हईबे जख जीवंत समाधिस्थ कन्या के जिज्ञासाइबे কি অপরাধে উয়াকে হত্যা করা হইয়াছিল যখন আমল নামা উন্মোচিত হইবে যখন আকাশের আবরণ অপসারিত হইবে জাহান্নামের অগ্নি যখন উদ্দীপিত করা হইবে ওয়াঈদ এবং জন্নাথ যখন সমীপবর্তী করা হইবে তখন প্রত্যেক ব্যক্তি জানিবে সে কি লইয়া আসিয়াছে আমি শপথ করি পশ্চাৎ অপসারণকারী নক্ষত্রের যা প্রত্যাগমন করে ও অদৃশ্য হয় শপথের নিশান যখন ও অবসান হয় আর উষা যখন উহার আবির্ভাব হয় নিশ্চয়ই এই কুরআন সম্মানিত বার্তা বহের আনিত বাণী যে সামর্থ্যশালী আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন যাহাকে সেখানে মান্য করা হয় যে বিশ্বাস ভাজন আর তোমাদের সাথে উন্মাদ ন তাহাকে স্পষ্ট দিগন্তে দেখিয়াছে সে অদৃশ্য বিষয় সম্পর্কে কৃপন নয় এবং ইয়া অভিশপ্ত শয়তানের বাক্য নয় সুতরাং তোমরা কোথায় চলিয়াছ বিশ্ব জগতের জন্য উপদেশ তোমাদের মধ্যে যে সরল পথ চলিতে চায় তাহার জন্য তোমরা ইচ্ছা করিবে না যদি জগৎ সময়ের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করে